আয়সা রাজিল্লাহ তাল্লতে বর্ণিত তিনি বলেন প্রথম অবস্থায় দু রাকাত করে সালাদ ফরাজ করা হয়েছিল অতপর নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন হিজরত করলেন ওই সময় সালাত চার রাকাত করে দেওয়া হয় এবং সফরকালে আগের অবস্থা অর্থাৎ দু রাকাত বহাল রাখা হয় আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাহি মাম্মার সূত্রে রিওয়ায়ত বর্ণনায় ইয়াজিদ ইবনু জোড়ায় এর অনুসরণ করেছেন